দুঃখময় সব আচার আচরণ যে করছেন জঙ্গলে বাস আদি সব এতে লক্ষণ অত্যন্ত দুঃখিত হতেন এবং সেখানে কিছু বলতে পারতেন না যেহেতু অগ্রজ মৌন ধরে থাকতেন দুঃখেতে কিছু বলতে পারতেন না শেষে দেখা গেল কি যে তিনি দুঃখিত হয়েছিলেন সেই যে সেবার যে সেবার যে অতৃপ্তি সেটাকে পরিপূর্ণবে। আস্বাদন করবার জন্য এবারে কৃষ্ণ আবির্ভাবে তিনি হলেন বলরাম অগ্রজ ভাইরূপে আবির্ভাব হলেন হয়েছে এখানে সেবা করলেন এই যে ব্যাপারটা এগুলো অত্যন্ত রসিক ভক্তগণ জানেন ব্যাখ্যা করেন এই সমস্ত আছে এখন আমাদের প্রশ্ন হল পরের প্রসঙ্গে আর আসি পরে এই নিত্যানন্দ বলরাম সম্বন্ধে আমাদের ছিল কৃষ্ণদাস কবিরাস গোস্বামীর চৈতন্য চরিতামিতে পাই শঙ্কর সন কারণত সাই গর্ভদ সাই চপায়দ্য সাই শেষ চশাংশ কলা সনিত্যানন্দ আক্ষ রামম শরণম মামাষ্ট এই কথা বলা আছে প্রশ্ন হলো এই যে এখানে যে আমরা যে ধাম আছে এটাকে বলে দেবী এর উপরেতে দেবী ধামের উপরেতে আস্তে আস্তে উঠলে দেখা যাবে এটা ভূর ভুব স্বমহ জনতপসত্য এর বাইরেতে বিরজা আছে বিরজা বিরজা পার হয়ে গেলে সেখানে ব্রহ্মজ্যোতি ব্রহ্মলোক সেইটাকে ভেদ করে গেলে সদাশিবের সদাশিবের লোক অদ্বৈত গোসাই সেসব আলোচনা করা হয়েছে তার ঊর্ধ্বে গেলে বৈকুণ্ঠ জয় সদাশিবির লোক বৈকুণ্ঠ জগতি সেখানে বিভিন্ন প্রকষ্ট রয়েছে বিভিন্ন অবতারের বিষ্ণু অবতারের বিভিন্ন সেখানে বলছেন যে বরাহদেব আদি কুর্মদেব আদি সবার বিভিন্ন বিভিন্ন প্রকষ্ট রয়েছে সবই বিভূ বিভু বস্তু সেই ধামের যে এক একজনের সেবার জায়গা সেই ধাম সে কিন্তু বিভূ বস্তু আর তার সর্ব সর্ব উপরে রয়েছে নৃসিংহদেব নৃসিংহদেবের ধাম তার উপরে রয়েছে রামচন্দ্রের দাসিরামচন্দ্রের অবধপুরী সেই বৈকুণ্ঠের এই সব প্রকোষ্ঠকে পার হয়ে তদূর্ধ্বে গেলে সেখানে দেখতে পাবো কৃষ্ণের যে দ্বারকা মথুরা এবং বৃন্দাবন ধাম যেটাকে বলা হয়েছে সেই ওপরেতে আস্তে আস্তে উর্ধে গেলে সেখানে কৃষ্ণের অপ্রাকৃত এই ধাম রয়েছে সেখানে এই ধামের মধ্যে অন্তকরণে একদম এই যে আমাদের শাস্ত বলছেন ব্রহ্মসংগীতা বলছেন রামাদি মূর্তি কলা কলা নিয়মেনতিষ্ঠম এই এই শ্লোকে বলছেন রামাদি মূর্তি কলা নিয়মেন্টন নানাবতারমরৎ ভুবনৈতু কৃষ্ণ সমভবৎ পরম গোবিন্দম আদিপুর তাজামি এই শ্লোকের মাধ্যমে বলছেন রামাদি মূর্তিষু কলা নিয়মেন্টন অকরত ভুবনেশু কিন্তু এই বিভিন্ন অবতার বিস্তার করছেন এই তিনি বল এগুলো পরে আসছি এই সমস্ত গোবিন্দমাদি পুরুষম তার থেকেই সব আসছে এই সমস্ত অবতারের বিশ্রামস্থল হল এই আমরা দেখব কার্ন যে মহাবিষ্ণু আছেন সমস্ত অবতার যে জগতে প্রপঞ্চে আসেন সেগুলো পরের বিচারে আসছি সহস্র পত্যম কমলম গোকুলাক্ষম মহাপদম তৎকর্ণিকারম তৎ অনন্ত অংশ সম্ভবাহা ব্রহ্মসংগীতা বলছেন তাহলে এই যে ট্রান্সেন্ডেন্টাল বলছেন যে এটা একটা পদ্মফুলের মত গঠনটা বিস্তার করছেন কি সুন্দর গঠনের এই যে অপ্রাকৃত ধর যে বৈশিষ্ট্য কিরকম আকৃতি আকার এটাকে ব্যাখ্যা করতে গিয়ে বলছেন সহস্রপতম কমলম গোকুলা আকসম মহৎ সেই মহৎ যার ঊর্ধ্ আর কল্পনা করা যায় না পরব্রম পর সেখানেতে কৃষ্ণের ধাম সেইখানেতে অদ্ভুত ব্যাপার একটা মনে হচ্ছে পদ্মফুল মনে হচ্ছে না পদ্মফুলই অপ্রাকৃত পদ্মফুল তার কর্ণিকার মধ্যে আর এই পাপড়িগুলোর মধ্যে যে বাইরে যে পাতাগুলো রয়েছে পদ্মের এই এই গেলে কী হচ্ছে বলতে এই কর্ণিকার ভেতরেতে এখানে হচ্ছে একেবারে বৃন্দাবনের অন্তঃপ্রকোষ্ঠ যে এখানে রাধা গোবিন্দের বিলাস হচ্ছে উত্তরোত্তর বাইরেতে তার মথুরা তারও বাইরে হচ্ছে দ্বারকা এইভাবে রয়েছে। ভগবানের এই যে অপ্রাকৃত ধাম এই যে অপ্রাকৃত ধাম এই ধের মূল এই যে ভেতরে যে বৃন্দাবনে অন্তঃকরণে কৃষ্ণ এবং বলরাম যে বিরাজ করছেন পুরান পুরুষও বলে দেব কিস্তব করেছেন ভাগবতের দুজনেই পুরাণ পুরুষ কৃষ্ণ এবং বলরামের সঙ্গে ভেদ করলে চলবে না কৃষ্ণ এবং বলরাম একই অনেকেই প্রশ্ন করেন বলরামের মাথায় মহারাজ শিখিবিচ্ছ থাকে কেন বলরাম কেন রাজ করেন আপনি তো বলেন সিদ্ধান্তেতে বিচারে দেখা যায় যে তিনি সেবা বিগ্রহ সেবা করেন সরস্বতী গোস্বামী প্রভুপাদের সিদ্ধান্তের উত্তর দিয়েছেন যে ভগবানের প্রথম প্রকাশ বিগ্রহ বলরাম ভগবান শ্রীকৃষ্ণের যেটাকে যেটাকে আদি পুরুষ গোবিন্দ বলা হলো গোবিন্দমা আদি পুরুষ হম তম হম ইত্যাদি বলা হলো কাল মলজুর মহান এই যে মূল পুরুষ রয়েছেন গোবিন্দ হচ্ছে মূল ছিল সরস্বতী ঠাকুর জানিছেন। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে বলরামের কোনো পার্থক্য নাই কেবল গায়ের রং আলাদা আতার তার কিছু বৈশিষ্ট্য বাকি একই রকম সেখানে বলছেন কৃষ্ণ এবং বলরামের সঙ্গে কোনো পার্থক্য নাই প্রথম প্রকাশ বিগ্রহ এবং সরস্বতী বলছেন যদিও বলরাম ভগবানের প্রথম প্রকাশ বিগ্রহ তথাপি ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে অভিন্নত্ব হেতু তিনি হয়েও সেবা বিগ্রহ হয়েও তার অধিকার আছে হ্রাস করার তথাপি সেই রাসেতে এক জুথ নয় ভগবান শ্রীকৃষ্ণের যে জুথো নিয়ে হ্রাস করেন আর বললজি মহারাজ রাস করেন সে দুটো আলাদা এর জুথ এর জুথ যে আলাদা আছে কিন্তু দুজনেরই রাসে অধিকার আছে দুজনেই হ্রাস করেন চৈত্র মাসের বলদেব পূর্ণিমাতে সেখানে এই বলদেব বলদেব পূর্ণিমা আর বলদেব রাস বলা হচ্ছে এটা চৈত্র মাসে যখন ভগবান শ্রীকৃষ্ণ বলরাম যখন দ্বারি ছিলেন সেখান থেকে আমাদের শাস্ত্র বলছেন ভাগবত বলছেন সেখান থেকে বলদাবজি মহারাজ বৃন্দাবনে এসেছিলেন বৃন্দাবনে এসে সেখানে ছিলেন সেখানে রাস আদি করেছিলেন সে রাসের ক্ষেত্র আমরা এ দাউজি সেখানেও আনন্দময় জায়গা সেখানে এখনো বলদ হলকর্ষনের দাগ রয়েছে সেই সব জায়গায় যমুনাকে বলেছিলেন ক্ষমা করিগ্রহ হয়েও যুক্ত ভগবানের সঙ্গে অভিন্নত্ব হেতু সেবা বিগ্রহ তিনি প্রধান সেবা নিজেকে প্রকট সঙ্গে অভিন্নত্ব হেতু তার ঈশ্বরত্ব কৃষ্ণের সঙ্গে পার্থক্য নয় সেই জন্য তিনি রাজ করেছেন আর তিনিও রাজ করেছেন দুজনেরই বৃন্দাবন অন্তরণ করেছেন কিন্তু দুজনের যুথ আলাদা আলাদা ছিল আমাদের যে কথা বলতে চাইছিলাম সেটা হলো এই যে যখন সেখানে কৃষ্ণ বলরাম মূল পুরুষ রয়েছেন সেখানে যে কৃষ্ণের সঙ্গে বলরাম রয়েছে, তিনি হচ্ছেন প্রথম প্রকাশ বিগ্রহ বলদাওজি মহারাজ রূপে রয়েছেন সেই বলদাওজি মহারাজকে বলা হয় মূল সংকর্ষণ মূল মূল সংকর্ষণ বলা হয় সেই সেখান থেকে এবার কি হলো না যে এই যে ধাম অপ্রাকৃত ধাম সেতদ্বীপ এই চারিদিকে এই চতুর্গুহ রূপে বিরাজমান থাকেন ভগবান নিজেকে প্রকাশ করেছেন সেখানে চতুর্গতে রয়েছেন চতুর্গের মধ্যে কি রয়েছেন বলে ভগবান শ্রীকৃষ্ণ সেখান থেকে ক্রমটা খেয়াল রাখতে হবে ক্রম যদি ব্যতিক্রম হয় তারে কিন্তু বিপর্যয় হবে বাসুদেব শঙ্কর্ষণ প্রদন্ন অনিরুদ্ধ এই চতুর্গ রয়েছেন চারটে বুহ রূপে চতুর্গ রূপে লীলা করছেন সেই চতুর্ভের মধ্যে যে এই যে মূল সংকর্ষণ রয়েছে মূল সংকর্ষণই এই বল্লাউজি মহারাজ অভিহিত যিনি রয়েছেন তিনি ওখানে আদি চতুর্ভুহ যেটাকে বলা আদি চতুর্ভুহ আদি চতুর্ভুহের মধ্যে তিনি মূল সংকর্ষণ হিসেবে রয়েছেন সেখান থেকে যেখানে বৈকুণ্ঠ জগতে যেটা নিচে নেমে আসছে সেই বৈকুণ্ঠ জগতেও আবার চতুর্ভুয়া আছে সেখানে যে চতুর্ভু আছে সেখানেও এই একই বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ এই চার রূপে রয়েছেন এই দ্বিতীয় দ্বিতীয় আদিবুহের এই যে দ্বিতীয় প্রকাশ আদিবুহের এই যে দ্বিতীয় প্রকাশ দেখা গেল বৈকুণ্ঠ জগতে যেটা সেইখানে যে শঙ্কর্ষণ রয়েছেন তিনি হলেন মহাশঙ্কর্ষণ বোঝা গেল ওখানে হয়েছেন মূল সংকর্ষণ বৃন্দাবনের অন্তঃক্রমে বললাম তিনি রয়েছেন মূল সংকর্ষণ রূপে সেখান থেকে যখন বৈকুণ্ঠ জগতে নেওয়া এখানে এলেন গোলক থেকে সেখানে রয়েছেন তিনি মহাসংকর্ষণ সেই মহাশঙ্কর্ষণের অনেক দায়িত্ব রয়েছে মহা বিভিন্ন রূপে সেবা করেছেন সৃষ্টির কার্যে সহায়তা করছেন সেটা কীরকমভাবে তিনি কার্ণনব সাহী মহাবিষ্ণুরূপে অবতীর্ণ হয়েছেন শঙ্কর্ষণ শঙ্কর্ষণ কার্ণনবী মহা মহাবিষ্ণুরূপে মহা সাহী রূপে অবতীর্ণ হয়েছেন সেখানেতে কারণ সাগরে তিনি স্বয়ন করে রয়েছেন অনন্ত ব্রহ্মাণ্ড যার এক হলো উচ্চারণ করা হল জগন্ন মহান ইহ যস কলা বিশেষ গোবিন্দ মহাদি পুরুষম তমহম ভি এই যে এখানে বলা হচ্ছে সেটা তাকেই বলা হচ্ছে তিনি কি এই শঙ্কর্ষণ একস্বরূপে এখানে রয়েছেন এই কারণ প্রথম পুরুষ অনন্ত ব্রহ্মাণ্ড যে তার এক এক নিঃশ্বাসেতে অনন্ত ব্রহ্মাণ্ড বহির্ভত হয় এরকম ধরনের ব্যাপার চিন্তা করা যায় না সমস্ত সৃষ্টি চলে গেলে তখন তার মধ্যে সব প্রবেশ করে অদ্ভুত ব্যাপার যার সম্বন্ধে পরে আসছি আবার আরো অনেক কথা সেখানে বলছেন এই করম কারণনব সাই তিনি আবার বিভিন্ন ব্রহ্মাণ্ডের সৃষ্টিকতা হয়ে বিভিন্ন ব্রহ্মাণ্ডের মধ্যে এবার তিনি আবার প্রবেশ করলেন বিভিন্ন ব্রহ্মাণ্ডের তিনি প্রকাশ করলেন সব ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন গর্ভদোগ সাই রূপে ব্রহ্মাণ্ডের মধ্যে প্রবেশ করলেন আবার জীবের অন্ত অন্তর্জামী রূপে সাই বিষ্ণুরূপে এক এক যে এক জায়গায় এক এক যে ব্রহ্মাণ্ড সেই ব্রহ্মাণ্ডের মধ্যে সেই যে সে জায়গা তার আবার ক্ষীর সাগরের মধ্যে তিনি সয়ন তিনি হচ্ছেন অনিরুদ্ধ বিষ্ণু তাহলে শঙ্করচন্দ্র প্রভু মহা বিষ্ণু কারণানব সাহী রূপে রয়েছেন প্রথম পুরুষ অবতার দ্বিতীয় যিনি রয়েছেন গর্ভদোক সাহী আর ক্ষীর সাই যে বিষ্ণু তিনি হচ্ছে অনিরুদ্ধ বিষ্ণুই সেটা বহুবার যে জগতের লোক অধ্যক্ষ যে বস্তু সেবা করতে চাইছে না তারা মায়া সেবা করতে চাইছে কিন্তু সরস্বতী ঠাকুর জানাচ্ছেন প্রত্যেক জীবের হৃদয়তে অন্তঃকরণে ক্ষীর অনিরুদ্ধ বিষ্ণু অন্তর্জামী রূপে রয়েছেন সেখানে অথচ অথচ কেউ সেই অধিক্ষা করতে চাইছে না এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। সব কিন্তু তিনি রয়েছেন অনিরুদ্ধ বিষ্ণু রয়েছেন ক্ষোদ গোসাহ অনিরুদ্ধ বিষ্ণু সমস্ত যত জীব আছে তার ভেতরে সমস্ত রয়েছেন তিনি পরমাত্মা রূপে বিরাজমান রয়েছেন সেইভাবে তিনি সেবা করছেন কার্ণবনবসাই বিষ্ণুর কথা বলতে গিয়ে বলা হচ্ছে এই কারণনবসাই যে বিষ্ণু তিনি যে ব্রহ্মাণ্ডের ব্রহ্মাণ্ডের যে সৃজন করলেন এই যে কার্ণব নব সাই মহাবিষ্ণু কি করে করলেন বলছেন সৃষ্টির মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাই একটা হচ্ছে প্রধান এবং প্রকৃতি দুইটে কনস্টিটুয়েন্ট নিয়ে প্রকৃতি ব্রহ্মাণ্ড সৃজন হয় কারণবসাই বিষ্ণু তিনি কারণে সাগরের অপর পারে যে মায়া রয়েছে সেই মায়া এপারেতে আসতে পারেন না যে মায়া ওপারে রয়েছেন কারণাবসাই ওপারে তিনি এপারে কখনোই আসতে পারেন না ওপারে রয়েছেন আর মহাবিষ্ণু কি করছেন মহাবিষ্ণু খালি ইক্ষণ খাই তিনি তাকাচ্ছেন তাদের দৃষ্টি দিচ্ছেন প্রত্যক্ষ তার সঙ্গে মায়ার কোনো সংযোগ হয় না যেটা সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতা বলেছেন মায়া ধা প্রকৃতি চাচরণ আমার প্রিন্সিপাল সিপে আমার অধ্যক্ষতায় এই জগৎসমত প্রকৃতি সুয়াতে চরাচরণ সমস্ত চরাচর বিশ্ব প্রসব করেছে আমার প্রিন্সিপাল সিপে কি করে হয় মহারাজ তুরীয় কৃষ্ণ তুরীয় বিষ্ণু অবতার মহাবিষ্ণু এর সঙ্গে তো কোনো সংযোগ থাকে না মায়া তুরীয় মায়া গন্ধ নাই বলছেন এই হল কথা যে তিনি ইক্ষণ কর্তা ইক্ষণের দ্বারা তিনি এই সমস্ত জগৎ সৃষ্টি করেন আর সেখানে প্রধান এবং প্রকৃতি প্রধান বলে যে যে বিষয়টা আমরা আগেও শ্রী শিল অদ্বৈত গোসাঁয়ের আবির্ভাব উপলক্ষে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে নিত্যানন্দ বলরাম এবং অদ্বৈত অভিন্ন অদ্্বৈত গোসাই নিজের নিজে গৌরাঙ্গ মহাপুর যে স্তব লিখেছেন তাকে নিজের পরিচয় দিচ্ছেন নিত্যানন্দ অভিন্ন নিত্যানন্দের সঙ্গে তার কোনো পার্থক্য নাই শাস্ত্রের কথা বলছেন বিষ্ণু, জগৎকর্তা মায়ায়াজ, যোতি আদাহা তৎসাব তার এম অদ্দ্বৈত অদ্দ্বৈত আচার্যেশ্বরা এইসব কথা আমরা আলোচনা করেছি অদ্বৈত গোসাইয়ের সঙ্গে এই নিত্যানন্দ প্রভুর কোনো পার্থক্য নাই বলদাওজি মহারাজ যে স্বরূপে এইভাবে রয়েছেন অনন্তদেব আনন্দ প্রভু যে রয়েছেন সেখানে কারণ নবসায়ী রূপে সেখানে বলছেন সেখানে তিনি নিমিত্ত কারণ এবং উপাদান কারণ দুটো বিষয় আছে নিমিত্ত কারণ হিসাবে বলরাম আনন্দ রয়েছেন করোনার কারণ অবসায়ী রূপে আর উপাদান কারণ হিসাবে ওই মহাবিষ্ণুর সঙ্গে পার্থকি নিয়ে স্বাস্থ্য একটু একটু আগে উদাহরণ দিলাম সেখানে উল্লেখ করেছেন মহাবিষ্ণুর জগৎকর্তা মায় আয়া যশ্রজ্যোতি অদহা তস এবম এবম একবার স্ক্যাম্প লাগিয়ে দিয়েছে নিশ্চিত পরিমাণে জানবেন তারই একদম অবতার অর্থাৎ অদ্্বৈত গোসাই সেখানে উপাদান কারণ হিসাবে সহায়তা করছেন আর নিত্যানন্দ বউ নিমিত্ত কারণ এই দুই মিলিয়ে এই ব্রহ্মাণ্ডের সৃজন হলো আর ব্রহ্মাণ্ডের মধ্যে সমস্ত যা কিছু ব্যাপার সবকিছুই তারপর সেখানে ব্রহ্মা নাভিকমল থেকে উৎপত্তি হলেন গর্ভত গোসাই বিষ্ণুর নাভিকমল থেকে উৎপত্তি হলেন এই সব ইত্যাদি কথা ভাগবতে বলা রয়েছে চতুশ্রকী ভাগবত সম্বন্ধেও অনেক কথা বলা রয়েছে সেখানে তালে দেখা যাচ্ছে যে বলরাম নিত্যানন্দের দায়িত্ব কত দেখুন আবার রূপে তিনি যে রয়েছেন পৃথিবীকে ধারণ করে রেখেছেন শেষ রূপে পৃথিবীকে ধারণ করে রেখেছেন যিনি এই জগতে যে কৈলাসে শঙ্কর ভগবান আছেন তাকে তিনি উপদেশ করেছিলেন ভাগবতের যে উপদেশ ভাগবতত্ত্বের উপদেশ দুটো ধারায় ভাগবত তত্ত্বের উপদেশ দুটো ধারায় জগতে নেবে এসছে আমি আগেও জানিয়েছিলাম কার্তিক মাসে আলোচনা প্রসঙ্গে একটা ধারা হলো কি একটা ধারা কি এই যে আগম এবং নিগম একটা ধারা হলো নিগম কৃষ্ণ হইতে চতুর্মুখ হয় কৃষ্ণ সেবন মুখ এই যে নেবে এসছে এটা হলো নিগম যেটা ভাগবতে বলা আছে নিগম কল্পতরুর গরিতম ফলম এই যে কথা বলা রয়েছে এইটাকে বলে নিগম নিগম হলো বেদে কল্পতরুর ফল আর আগম হল এই শঙ্কর্ষণ এই যে শেষ শেষরূপে রয়েছেন তিনি মহাদেবকে বলেছেন চতুর্শ অন্য এই সব শিক্ষা করেছিলেন ভাগবত তত্ত্ব উপদেশ তারপরে এই জগতে নেমে এসছে এই যে আগম এবং নিগম শ্রী চৈতন্য মহাপু প্রমাণ দেখিয়েছেন এর দুটোর উদ্দেশ্য আলাদা নয় দুটোর উদ্দেশ্য একই যদিও আগম এবং নিগম হিসাবে আলাদা দেখা যাচ্ছে কিন্তু দুটোর উদ্দেশ্যই এক ভাগবত্ব উপদেশ দুটো তত্ত্বের মাধ্যমে বিশুদ্ধভাবে জগতে নেবে এসছে এদের মধ্যে কোনো পার্থক্য নেই এখানে শেষ ভগবান তিনি পৃথিবীকে ধারণ করে রয়েছেন আর সঙ্গে সঙ্গে তিনি এই সব অনন্ত কাল ধরে এই উপদেশ করে যান অনন্তদেব শেষ দেব সর্বদাই ভাগবত্ত্ব ভগবানের গুণমহিমা কীর্তন করছে অনন্তকাল ধরে এই শেষ পাচ্ছেন না করে যাচ্ছেন সমস্ত কিছু হ্যাঁ এই জন্য শেষ না অনন্তকাল ধরে বলেই যাচ্ছেন সমস্ত লীলা বিলাস বলেই যাচ্ছেন বড় অদ্ভুত সব প্রসঙ্গ আবার পৃথিবী যখন ধ্বংস হবে এই জগৎ যখন প্রলয় হবে তখনও তার একটা দায়িত্ব রয়েছে সেখানে ভাগবতাস্ত্রে বলছেন শেষ নাগের ভিতর থেকে প্রলয়ের আগুন বেরোবে সেখানে আমাদের যে মহাদেবজি রয়েছেন কৈলাশপতি তিনিও ধ্বংসের কাজে সহায়তা করবেন তমমূর্তি ধারণ করে বাস্তবিক অন্তকরণে তারা সবই ভগবানের নিজজন তারা তো এরকম ভাবে সৃষ্টির কাজে তারা সহায়তা করছেন এইভাবেই মহারাজ বড় অদ্ভুত সঙ্গ। অদ্ভুত প্রসঙ্গ এই চৈতন্য ভাগবত প্রসঙ্গাম যদি অনুসন্ধান করেন আপনারা আপনারাশীল হয়ে গুরু বৈষম্য আপনারা অবাক হয়ে যাবেন সেখানে কিভাবে নিত্যানন্দবুর মহিমা গুণগান করা আছে আমি এই ছোটমুখী কি কীর্তন করবো তার সাক্ষাৎ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দের মহিমা প্রকাশ করেছিলেন কিভাবে সে বড় অদ্ভুত প্রসঙ্গ নিত্যানন্দ বহুর সামান্য যে প্রকটের যে প্রকট নিজের যে লীলা প্রকট করলেন তার সেই প্রকটের আগের অবস্থাটা কেরাম ছিল সেই যে এক একচক্রাধাম সেখানে তিনি হারাইপণ্ডিত নমন মহাবৈষ্ণব এত বড়ো ভগবানের নিযোজন সব পরিকর বৈশিষ্ট্য আগেই পাঠিয়ে দেন ভগবানের যে সন্দিনী শক্তির প্রকৃত নিযোজন তারা কোনো জাগতিক ব্যক্তি নন এক চক্রাধাম কোনো জাগতের অংশ নয় এক একচক্রাধাম ধাম এটা সেখানে ভগবান বলরাম নিজের পরিকর বৈশিষ্ট্য সব পাঠিয়ে দিয়েছেন সেখানে হারাই পণ্ডিতজি পদ্মাবতী এরা কোনো জাগতিক মা বাবা নয় স্বাস্থ্য উত্তর দিচ্ছেন ভগবানের সন্ধিনী ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজনেরা যেমন যশোদা নন্দমায় নন্দবাব এর কারা ভগবানের সন্ধিনী শক্তির প্রকটিত নিযোজন এদেরকে তোমা সাধারণ জনের জনজনের সঙ্গে মিলিয়ে ফেলতে হবে না এতখানি দুর্বুদ্ধি যেন না হয় আমাদের সেখানে তারা রয়েছেন আস্তে আস্তে নিত্যানন্দ বলরাম আবির্বা বলেন একচক্কাকে গর্ভবাস বলা হয় সেখানে সেই জায়গায় যেখানে গর্ভবাস হয়েছিল বলরাম যখন আবির্বা বলেন তার লক্ষণ বর্ণনা রয়েছে পাগল হয়ে যাবেন সেসব কথা আকাশ বাতাস আনন্দে মুখ সারা পৃথিবী যেন দুলছে এই অবস্থা আস্তে আস্তে ছোটোবেলা থেকে যেন আস্তে আস্তে বড়ো হচ্ছেন তখন তার লীলাবিলার সব বর্ণনা রয়েছে অনেক বিস্তৃত আলোচনার সুযোগ আপনারা আমাকে দেন নাই সেই জন্য অল্প অক্ষরে বলবার দায়িত্ব কি করা যায় সেখানে বলছেন যে এই বলরাম নিত্যানন্দ আস্তে আস্তে বড় হচ্ছেন যে তাকে কোলে নেন ঠিক যেমন গৌর অবতারের যা ঘটনা ঠিক একই অবস্থা একই অবস্থা যে তাকে কোলে নেয় কোর্ট থেকে ছাড়তে চায় না এরকম রূপ এরকম গুণ এরকম স্বভাব ভগবান ছাড়া কার হতে পারে হস্তপদে বিভিন্ন চিহ্ন দেখা যাচ্ছে হাড়ু ওজা আনন্দে পাগল কে দলে হস্তপতরে ভগবান দেখা যাচ্ছে সেই সব করে দেখা গেল আস্তে বড় হচ্ছেন তার বন্ধু বান্ধবকে নিয়ে সঙ্গীগণকে নিয়ে যেসব লীলা বিলাস করতেন সেও বড় আশ্চর্য সেও বড় আশ্চর্য রামলীলাতে যিনি তিনি লক্ষণ রূপে সেল গেছে অভিনয় করলেন সেখানে মূর্ছা গেলেন সত্যিই ধাতু নে তাকে ঘিরে যে সমস্ত বালকরা রয়েছে ধাতু নেই তারপর হনুমান রূপে কেউ নিয়ে এলেন গন্ধবান্ধব বিশল্যকরণী সেটা দিয়ে আবার তাকে শুকিয়ে দিলেন খাই দিলেন তা বেঁচে উঠলেন সেখানে বড় আশ্চর্য ব্যাপার এই আশ্চর্য বিলা সেখানকার লোকজন বলছি এই কি বাচ্চা এর কোথা থেকে জানলো সব খেলা আরে ভগবানের নিযোজন ভগবান নিযোজন কেন ভগবানই তো ভগবান করে। যারা প্রকট হয়েছেন যায়। যাই হোক এখন ভগবান চৈতন্য চন্দ্র যখন প্রকটিত হলেন আস্তে আস্তে নিজেকে প্রকাশ করলেন ক্রন্দনের ছলে আমি আগেও আলোচনা করেছিলাম ক্রন্দনের ছলে জগৎবাসীকে হরিনামের সংকট দিলেন হরিনামই হচ্ছে একমাত্র ঔষধ হরিনাম গ্রহণ করালেন শুধু তাই নয় যখন শচিগর্ভ সিন্ধু থেকে অবতীর্ণ হলেন তখনো দেখা গেল চৈতন্য ভাগবত বলা রয়েছে সমস্ত চারিদিকের প্রাচন্ড সমাজ কেউ কৃষ্ণের নাম নেয় না কিচ্ছু না অদ্বৈত গোসাই দুঃখিত চারিদিকে বেরোলে খাওয়া ওর মুখ দেখা যায় না ভক্তের শিবাস পণ্ডিত গদাধর পণ্ডিত এসব না আছে মুখ দেখা যায় না উচিত। এই অবস্থায় যেই সচিগর্ব সিন্ধু থেকে অবতীর্ণ হলেন আবার পরক্ষণে লেখা রয়েছে সেখানে যে কাতারে কাতারে লোক গঙ্গাস্থানে যাচ্ছে হ্যাঁ পূর্ণ গ্রাস গ্রহণকে উপলক্ষ করে ফাগুন মাসে যে চৈতন্য চন্দ্র আবির্ভাব হলেন দৌড়াচ্ছে সব ঘাটে যে স্নানের জায়গা নেই মহারাজ এই ক্ষমতাটা কে দিল স্বাস্থ্যকাররা এসব যারা গম্ভীর সিদ্ধান্ত জানে তারা বললেন গৌর অবতার হওয়ার সঙ্গে সঙ্গে আহিত করলেন যারা বিমুখ ছিল তাদের মধ্যে সে শক্তি সঞ্চারিত করলেন যারা কোনদিন কৃষ্ণ নাম নেন উড়াল কি কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণগোন্দ বল দৌড়াচ্ছে গঙ্গায় স্নান করতে ব্যাপারটা কি বলে গৌরাঙ্গ পূর্ণ গ্রাস চন্দ্রগ্রহণকে উপলক্ষ করে যে অবতীর্ণ হলেন তাতে নাম গ্রহণ নাম গ্রহণ নাম গ্রহণ রূপ ক্ষমতা সবাইকে বিতরণ করলেন পাত্রাপাত্র বিচারানম না বিক্ষ স্থানা স্থানম কোনো বিচার করলেন না স্থানা স্থান পাত্রা পাত্র মহারাজ আমরা কত দুর্ভাগা যে এত বড় সুযোগটাকেও আমরা হেলায় হারিয়ে ফেয়েছি আমাদের মতো দুর্ভাগার কে নেই আমাদের মতো দুর্ভাগা কেউ নেই এত বড় সুযোগ তোমার দায়ী উপস্থিত হয়েছে জগৎবাসী নিজের সৌভাগ্যের যদি এস্টিমেশন কল্পনা করতে যায়। আমার সৌভাগ্যকে কত উচ্চস্তরে চিন্তা করতে পারি মানুষের ক্ষমতাও নেই তারা চিন্তা করে বার করে বড়জোর কি চিন্তা করতে পারে বদ্ধজীব তার যে সৌভাগ্যের কি সীমা নির্ণয় করতে পারে বদ্ধজীব তার সৌভাগ্যের সীমা কতদূর নির্ণয় করতে পারে একটা ভালো চাকরি একটু ভালো সুন্দর স্ত্রী বিবাহ একটু সমাজের স্ট্যাটাস পজিশন এই পর্যন্ত দ্যাট মাছ এই পর্যন্ত তারা যেতে পারে আমাদের গুরুবর্গ শাসন করে বলেন হোয়াট ইজ ইয়ার অ্যাচিভমেন্ট কি জীবনে অ্যাচিভমেন্ট তোমার কি হলো কি পেয়েছ বলো অভিমান করছো তুমি শিক্ষিত বলে কি অ্যাচিভমেন্ট তোমার পেয়েছো কি ভক্তি যদি ভক্তি না পেয়ে থাকো তোমার মতো দরিদ্র কেউ নেই জগতে তোমার মতো দরিদ্র কেউ নেই এইসব কথা শাস্তে বলা আছে সুন্দরভাবে ভক্তি হলো সম্পত্তি যে ভক্তিই হলো ভগবানকে বস করতে পারে ভক্তি অমৃত স্বরূপ ভক্তি ছাড়া কোনো গতি নাই চৈতন্য চন্দ্র অবতীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে যে প্রেমের বন্যা চারিদিকে ছুটে গেল তো ঋতু প্রেম পীযুষ রসাগরে চৈতন্য চন্দ্র প্রকটে দিন যাস্তকারছেন প্রদ সত্যবাগ বলছেন বলছেন। যে যদি চৈতন্য চন্দ্রের প্রকটে যে প্রেম বন্যা চারিদিকে বন্যা হলে মহারাজ কি হয় বন্না হলে কি হয় বলে কোনো ব্যক্তি জীবনেও গঙ্গে স্নান করতে যায় না গঙ্গা স্নান করতে যায় আর যখন মহারাজ বন্যা আছে। তখন কি হয় সে বন্যা তার বাড়ির ভেতরে ঘরের ভেতরে ঢুকে যায় তার ঘরের ভেতরে বন্যা গঙ্গার জল সে কোনোদিন গঙ্গা স্নান করতে যায় না মহারাজ বন্যা হলো তার বাড়িতে গঙ্গা এসে উখি চলে গেছে তার ঘরের ভেতরে তার বাচ্চা কাচ্চা তাকেও স্নিগ্ধ করে দিয়ে সেও ডুবে গেছে এতটা মহারাজ এটা গঙ্গার উদাহরণ দেয়া হলো ঠিক সেই রকম প্রেমের বন্যা এইসব কথাগুলোর মহাভাগব বৈষ্ণব কি সুন্দর চিন্তা যে যেমন জড় জগতের বন্যা তোমরা দেখছ চারিদিকে গঙ্গার জল এসে বন্যা তোমার একেবারে ঘরে ঢুকে গেল কৃপা করে গেল ঘরের ভেতরে গঙ্গা প্রবেশ করলেন তোমার ঘরকে পবিত্র করে গেলি